আমোর ইবনু আলী রহমতুল্লা আলহী রাফি ইবনু খাদিজ রাজি আলাহত হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল আমরা আগামী দিন শত্রুর সম্মুখীন হব। অথচ আমাদের কাছে কোনো ছুরি নেই নবী সাল্লু আলাহ সাল্লাম বললেন তুমি ত্বরান্বিত করবে কিংবা তিনি বলেছেন জলদি জবেহ করবে যা রক্ত প্রবাহিত করে এবং আল্লাহর নাম নেয়া হয় তা খাও তবে দাঁত ও নখ দ্বারা নয় তোমাকে বলছি দাঁত হলো হাড় আর নখ হলো হাফশিদের ছুরি আমরা কিছু উট ও বকরি গনিমত হিসেবে পেলাম সেগুলো থেকে একটি উট পালিয়ে যায় একজন সেটির উপর তিন নিক্ষেপ করলে আল্লাহ উটটি আটকে দেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলসালাম বললেন এসব গৃহপালিত উটের মধ্যে বন্য পশুর স্বভাব আছে কাজেই তা থেকে কোনোটি যদি তোমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার সঙ্গে এরকমই ব্যবহার করবে